সর্বপ্রথম আল্লাহ কার বানাইছে অথচ কোরআন স্পষ্ট বলছে সর্বপ্রথম বানাইছেন কাকে আদমআ আল্লাপাক সর্বতম যে জিনিস সেটা কালম অথচ আমাদের দেশে প্রসিদ্ধ হলো আব্বালুমা খালাক আল্লাহ নূরি আল্লাহায় সর্বপ্রতম আমার নূর বানাইছেন এটা কোনো হাদিসের কিতাবেও আসা নাই সনদ আকারে আসন নাই মানে এটা সনদ বিহীন মিথ্যা এবং বানওয়ার কথা